আপনাদের প্রত্যেককে অনেক অনেক রীতি আর মোবারক বন্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাকে নিয়ে কারণ কবিরা গুণা আজ আমাদের মাঝে বহুল প্রচলিত হয়ে পড়েছে হয়তোবা কেউ জেনে করছি কেউবা না জেনে করছি কেউবা বুঝেও করছি কেউবা না বুঝেও করছি কেউবা বা প্ররুচিত হয়েও করছি সুতরাং আমাদের জেনে নেওয়া উচিত কোনটি কবিরা গুণা যাতে অবস্থাতে নিজের ধ্বংসের কারণ হিসেবে বড় অপরাধে নিয়োজিত না থাকি আর আল্লাহ এবং তার বৃহত্তম হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন কবিরা গুনা তো ছাড়া কখনো ক্ষমা হবে না আর আমরা তৌবা কে কদ্দুর কয়জনে করি আজ এটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি তৌফিক চাওয়া উচিত অপরাধ মুক্ত সুন্দর জীবনের এবং তৌবা করার ক্ষমতা প্রদানের কারণ রব্বুল আলমিন খুবই পছন্দ করেন যে তৌবা করে যে বারবার রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় বলে আল্লাহ অপরাধ করেছে ক্ষমা করেন রব্বুল আলমিন তার নিজের নাম রেখেছেন গফ্ফার নিজের নাম রেখেছেন ক্ষমাশীল আর দয়াময় নিজে নাম রেখেছেন পবিত্রকারী তব আমাদের প্রত্যেককে উচিত সুন্দর গুণ কেবহার করা রব্বুল আলমিনকে ডাকা কারণ বুল আলমিন নিজেই কোরআন আল্লাহ বিহা রব্বুল আলমিনের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর গুণবাচক নাম আর এই সুন্দর সুন্দর গুণবাচক নাম দিয়ে ডাকতে হবে ধরে ডাকি কিন্তু না সত্যিকারের গুণবাচক নাম রব্বুল আলমিনের গুণকে উশিলা করে রব্বুল আলমীকে ডাকলে রব্বুল আলামিন নিজেই অনুগ্রহ করে আগায় আসেন আমাদের প্রতি এতটাই জাহাদি শরীফে আসছে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুফা না দিকে এক কদম আগায় রবীন্দন এক হাত তার দিকে আগা কেউ যদি হেঁটে হেঁটে আগায় আল্লাহ তার প্রতি আসবেন এটা কি মানুষের হাতের এক হাত না আল্লাহ সুফান হাত আমরা এক বিগত মানুষ এক বিগত আগাবেন আর আল্লাহ এক হাত আগাবেন আর এক হাত আমার হাতে নয় শুধু তাই না যদি কেউ হেঁটে দিকে আগাই বুল আলমিন বলেছেন তিনি দৌড়ে আগাবেন তো আমার হাটা আর মহামহিম ক্ষমতাসীন আল্লাহ সুফান দৌড়ে দৌরে কি সমান সুতরাং বন্ধু যে আল্লাহ সফতলার জন্য নিজেকে নিবেদিত করে যে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেয় বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করবো আর নিজে কর্কশ আর কঠোর হওয়া এটা রব্বল আলমিন হারাম করেছে। এবং ব্যক্তি নিজের পরিবারের স্ত্রী দাস দাসী অথবা দুর্বল যে কারো উপরে এমনকি ইতর প্রাণীদের উপরেও যদি কঠোর হয় এটাও কবিরা গুনা সহ এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদ রসুল্লাহ নিষেধ করেছেন এবার আসেন কেন কঠোর হওয়াকে রব্বুল আলমীর নিষেধ করেছেন কেন হ্যাঁ কঠুর রব্বুল আলমীর নিজেও তার নাম রেখেছেন কাহা যেমন কেয়ামতের কঠিন দিনে বিচার আর ফয়সালা যখন শুরু হবে রব্বুল আলমী নিজেই ঘোষণা করবে লিমানিলিয়াও কার জন্য কার কারণ পৃথিবীতে যারা বিভিন্ন ভাবে কঠোরতা প্রদর্শন করেছে আবু জেহেল আবুল আহাব আর এদের নতুন নাতিপতিরা বর্তমান পৃথিবীর অনেক আবুজাহাল আবুল আহাবের নতুন পেতাত্তা নতুন রূপে নতুন নামে এসেছে এরাও তো থাকবে কঠোর কঠিন সবাই যেখানে বিড়ালের মতো দাঁড়িয়ে থাকবে আল্লাহ সুফান ঘোষণা করবেন লিমানিল লিমানিলিয়াও কার জন্যে আজের রাজত্ব এক এবং একক কঠিন সত্য আল্লাহ রব্বুল আরমিন কঠোর কঠোর হওয়ার জন্য প্রয়োজন সবকিছু জানা যার যা না তা আদায় করে দেয়া ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কঠোরতা রব্বুল আলমীন দেখাবেন তবে আমাদেরকে রব্বুল আলমিন আদেশ করেছেন হা ন্যায়ের স্বার্থে কল্লানের স্বার্থে সমাজ আর সামাজিকতার শৃঙ্খলা রক্ষার জন্যে বিধিবদ্ধভাবে যতটুকু কঠোর তা হবে এর অতিরিক্ত নয় যেমন আল্লাহ ওর আন আল কেরিমে তার প্রদত্ত দণ্ডবিধি কায়েম করতে গিয়ে বলেছেন রব্বুল আলমিন দণ্ডবিধি ঘোষণা করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য নির্ধারিত অবিবাহিত হলে বেত্রাঘাত করা রব্বুল আলমিন যে এই দণ্ডবিধি ঘোষণা করেছেন বলেছেন রব্বুল আলমিন এর এই দণ্ড কায়েম করতে গিয়ে তোমাদের কেউ যাতে দুর্বল হয়ে না পড়ো দয়া প্রদর্শন না করো যদি সত্যি আল্লাহ এবং তার প্রতি যুদ্ধ ঘোষণাকারীর শাস্তি হিসাবে রব্বুল আলমিন সন্ত্রাস করার শাস্তি হিসাবে চারটি বিষয় ঘোষণা করেছে আর একটি হলো রব্বুল আলমিন বলেছেন মানুষের সামনে তাকে হত্যা করা হবে জমিন থেকে দেশ থেকে দেশান্তরিত করে দেওয়া হবে এই যে ঘোষণা করেছেন এটা দিতে গিয়ে নরম হওয়া যাবে দুর্বল হওয়া যাবে এটা এই জন্যে পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য এছাড়া প্রদর্শন না বরং রাহমান নিজের নাম রেখেছেন রাহিব রব্বুল আলম কঠোর বটে তবে শাস্তি দেওয়ার ব্যাপারে ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার জন্যে ইনসাফের ভিত্তিতে প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য শত্রু বিত্র সবাইকে অবাহিত ভাবে যিনি সবকিছু দেন তার নাম রহমান আমরা দেখতে পাই পৃথিবীতে যারা সফান বিরুদ্ধাচারণ করে রব্বুল আলমিনের সাথে শত্রুতা করে তাদের অনেক কিছু আমাদের প্রতি কতটা দয়াদ্রুহানশীল হালিমিনের সাথে অনেক দুষ্টামি দুরাচারী বাদরামি করে কিন্তু রবালী না শাস্তি দেন সুযোগ দেন সুযোগ বন্ধুগণ আর এই আল্লাহ এবং তার রসুল রব্বুল আলমীদের এই গুণাবলী বিশ্লেষণ করে নিজেদের মধ্যে দয়াদ্রতা ভালোবাসা মানুষের জন্য প্রেম প্রীতি আর সৌহার্দ্যতা জাগ্রত করতে বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল তালামের করেছেন আর রাহেবু না ইয়ার রাহমান যারা দয়াশীল তাদেরকে পরম দয়াময় দয়া করেন আর যে নিজে কাউকে দয়া দেখাতে পারে না তাদেরকে দয়া দেখান না বন্ধুগণ কঠোরতা নয় দয়াদ্রতা ভালোবাসা সৌহার্দ্য প্রেম আর পারস্পরিক বন্ধন এ বিষয়গুলো আমাদের নিজেদের জন্যে প্রয়োজন অপর অপরদিকে কঠোরতা কবি রাঘুনা যেভাবেই অন্যায়ের বাস্তবতায় কঠোরতা করা হয় না কেন বন্ধুগণ যে ব্যাপারটা নিয়ে আমরা আরো আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন কথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যাটাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জিনে ব্যবহার করেন সেই জিনে ব্যবহার করতে হবে কান দাঁড়া তুলে ধরার হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর श प्रति मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार दोपुर डेढ़ा রমাবান ও গাল্লাস সিয়াম ওয়া আল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি বিটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের মুবারকবাদ দয়াবানদেরকে পরম দয়াময় দয়া করেন ইর হামু মানফিল আর দি সুতরাং দয়া করো ভালোবাসা দেখাও সৌহার্দ সম্প্রীতি আর সমবেদনা দেখাও মান ফিল আরদি যারা রয়েছে জমিনে তাহলে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন বন্ধুগণ জমিনের যেকোনো তুচ্ছ প্রাণীর প্রতিও রহম করা আকাশ আর জমিনের একক সষ্টা অদা না হাঁড়ার পরম দয়া পাওয়ার কারক আমরা তো অনেকেই জানি বিখ্যাত সেই হাদিস রসুল সাল আসলাম জানিয়েছেন বনি ইসরা একজন অনেক আবেদা মহিলা অনেক নামাজ করেও তার গৃহপালিত একটি ইতর প্রাণীকে দেখানোর কারণে জান্নাত তার নসিব হয়নি রসুল জানিয়েছেন আমাদেরকে অপরদিকে রব্বুল আলমিনের একটি নির্দেশনায় তত একটি নিষেধ লঙ্ঘনকারিনী পাপিষ্ঠা নারীও একটি ইতর প্রাণীকে পানি পান করিয়ে দয়া দেখিয়ে একটি ইতর প্রাণীর জীবন রক্ষা করে রব্বুল আলমাসা এতটা পেয়েছে ক্ষমা করে দিয়েছে এই ঘটনাগুলো আমরা অনেকেই আলোচনা করি কিন্তু এর থেকে শিক্ষণীয় আমাদের জীবনে কি আমরা কে কদ্দুর দয়া করি দয়া দেখাই ভালোবাসা দেখাই সৌহার্দ্যতা দেখায় বন্ধুগণ এই এই সৌহার্দ্য দেখাতে হবে মোহাম্মদুর নিজের সালাহসাল্লাম সুতরাং দয়া কঠোরতা নয় ভালোবাসা সৌহার্দ্য নিজের জীবনে নিজের একান্ত পরিবার থেকে সূচনা করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী গুসাল্লাম তার স্ত্রীদের সাথে বড় আপন দয়াদ্র ছিলেন এবং এতটাই দয়াদ্র ছিলেন যে তিনি একান্ত গৃহস্থারীর কাজেও তার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন আজ আমরা কে কদ্দুর পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে দয়াদ্র সৌহার্দ্যময় বরং আমাদের অনেকেরই দুর্ভাগ্যজনক বিষয় দাম্পত্য জীবনে সুখ না হওয়ার অন্যতম বড় কারণ স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ না করা দয়াদ্র না হওয়া অথচ করেছেন একজন মানুষ ভালো না মন্দ ভালো না মন্দ এর সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন স্ত্রী আজ তো আমরা চারিত্রিক সনদ প্রত্যয়নপত্র ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার থেকে নিয়ে নেই না ইসলামী শরিয়া বলেছে রসুল সাল্লাম নির্দেশ করেছেন চারিত্রিক সনদ ভালো আর মন্দের প্রত্যয়নপত্র দেবে বেগম সাহেব বৌ স্ত্রী ওয়াইফ যে ব্যক্তির ওয়াইফ তাকে বলে সে ভালো সে ভালো মানুষ আর ওয়াইফ যদি ভালো মানুষ না বলে বুঝতে হবে আসলেই দুষ্ট কারণ স্ত্রী বলতে তার পোশাক চার কাছে গোপন কিচ্ছুই নেই আপাদ সব কিছু তার কাছে উন্মুক্ত আক্ষরিক धानिक वास्तविक और पारिवारिक सबकिछ स्त्री जाने त्री जा भलो बोले भलो मानूष और भलोआर मंदे सार्टिफिट नीते स्त्री का बोलें आज के जदि प्रत्येक भलोआर मंदे सार्टिफिट होम मिनिस्ट्री घर एकान निजे घर वाइफर का चावा है क्यों भलो सार्टिफिट पा ভালো সার্টিফিকেট না পাওয়া নিজের ধ্বংসের কারণ বেগম সাহেবের কাছ থেকে ভালো এই সার্টিফিকেট না পাওয়া আর এটা না পাওয়ার অন্যতম বড় কারণ কঠোরতা উচিত না কবিরাগুনা যেমন নিজের ধ্বংসের কারণ ঠিক এমনি কবিরাগুনা শুধু তাই না বিভিন্ন ভাবে পারিবারিক সামাজিকভাবে যারা দুর্বল তাদের প্রতি কঠোর হওয়া হারাম কবি রাখুনা আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত কাঁদে নিয়েছেন এর মধ্যে খ্যাত বটে কিন্তু অমরুল খত্তা বরাদী আল্লাহ আল আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার মুহূর্তে তার যে অভিভাষণ ছিল এর অন্যতম একটি বড় কথা ছিল তোমাদের কাছে যে ব্যক্তিটা দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যতক্ষণ না আমি তার হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দিতে না পারি আর যে তোমাদের কাছে সবল আর শক্তিশালী সে আমার কাছে একেবারেই দুর্বল যদি তার কাছে থেকে থাকে কারো অধিকার সুতরাং বন্ধুগণ দুর্বলকে দুর্বল মনে না করা দুর্বলের প্রতি কঠোর না হওয়া বরং দুর্বলের দুর্বলতাকে ভালবাসা দয়াদ্রতা দিয়ে তার হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা ইসলামের শিক্ষা আর হয় কবিরা গুনা আজ আমাদের সমাজে হচ্ছে কি যারা দুর্বল সে আরো সব হারিয়ে ফেলছে তার প্রতি সবাই কঠোর দুর্বলের প্রতি সবাই কঠোর সবল তার প্রতি সবাই দুর্বল ভয় করে সবাই অথচ উল্টো হওয়া উচিত ছিল আর আজকে যেহেতু সবলের প্রতি সবাই দুর্বল আর দুর্বলের প্রতি সবাই কঠোর কবিরাগুনা হচ্ছে আর এই কবিরা মাধ্যমে আমরা নিজেরা নিজেদের ক্ষতি আর ধ্বংস ডেকে আন বন্ধুগণ কখনো কখনো বাস্তবতায় আমরা দেখতে পাই অফিসের কর্তা বস একউটিভ তার অধীনস্থদের প্রতি কঠোর এবং এই কঠোরতা খারাপ ভাষায় খারাপ শব্দে বলে অনেকেই বলতে পারেন কাজ আদায়ের জন্যে দায়িত্ব আঞ্জামের জন্যে হতে হয় কিন্তু যেন রাখা উচিত এই জন্যে আগে সুহাগ করতে হবে কারণ যদি শাসন করতে চান কবি সুন্দর করে বলেছে শাসন করা তারি সাজে সোহাগ করেছে ভালোবাসা দেবেন প্রীতি আর সৌহার্দ্য দেবেন দয়া দেবেন তারপর প্রয়োজনে হ্যাঁ একান্ত প্রয়োজনে আইনের অধীনে হতে পারেন কিন্তু দয়া নামক শব্দটি আপনার ডিকশনারিতে নাই আপনার লাইফ অভিধানে নাই আপনার জীবনের মধ্যে নাই আপনার আপাদবস্থকে নাই দয়ার ভালোবাসা কঠোর শাসন করার অধিকারও আপনার নাই সুতরাং আজ শাসন এক্সিকিউটিভ अथवा निवाह अवस्थान कठोर प्रदर्शन और य कठुरता निजे ऊपर उल्टे आस उल्टे आसो आगामीकाल परशु ना, ना एरपर दिन एर बस दूर जाए ना पृथ्वी इतिहा सी बर जा रा दया भला देखा मानूष तारक भूल त्रुटिओ क्षमा মানুষ মাত্রই ভুল হতে পারে মানুষ মাত্রই অন্যায় হতে পারে অন্যায়ের ঊর্ধ্বে নয় মানুষ কিন্তু যে দয়াদ্র যে ভালোবাসা দেখায় মানুষ তার অনেক কিছুই ক্ষমা করে দেয় রব্বুল আলমিন যেখানে ক্ষমা করেন মানুষ তো ক্ষমা করি কিন্তু কঠোর তাকে চান্স পেলে কেউই ছেড়ে দেয় না সুতরাং এটা তো কবিরা আর নিজের জন্যও ক্ষতি বন্ধুগণ ঠিক এমনি ভাবে পরিবারে সমাজ আর সামাজিকতায় দেশ জাতি রাষ্ট্র পরিচালনায় রাজনীতি আর সমাজনীতির বাস্তবতায় কঠোরতা না সর্বত্র নিন্দনীয় আর এটা কবিরা গুনা তৌবা না করলে রব্বল আলামিন ক্ষমা করবেন না প্রসঙ্গত জেনে রাখা উচিত আল্লা সফা আনা হওয়া পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সৃষ্টির সেরাজীব কিন্তু এই নিখিল সৃষ্টিকে স্বাভাবিক রাখার জন্য আস ভাওয়ানা হো তা না আরো অনেক সৃষ্টি করেছে যেমন ইতোর প্রাণী গরু ছাগল ভেড়া বাঘ ভাল্লুক বিড়াল এই সব কিছু রব্বুল আলমিন তৈরি করেছেন আমাদের সেবার জন্য রব্বুল আলামিন, গাজ, গাছরা এই সব বন বনান্তর তৈরি করেছেন পাহাড় তৈরি করেছেন এই সব কিছু আমাদের কল্যাণের জন্য কিন্তু সৃষ্টির অন্য যে কোনো যারা কথা বলতে পারে না নিজের দুঃখ কষ্ট বেদনার কথা চিৎকার করে বলতে পারে না তাদের প্রতিও অন্যায় আচরণ কঠোর হওয়া যাবে কিন্তু আজ আমরা তো অনেকেই কঠোর বটে ইতর প্রাণীদের প্রতি কঠোর না যে কোনো ইতর প্রাণী হোক গাছগাছরা হোক বন বনান্তর হোক কোন কিছুর সাথে কঠোর হওয়া যাবে না বরং ইতর প্রাণী যারা জন্ম হয়েছে আমাদের সেবার জন্য মাটির সাথে মিশে যাবে যে কারণে কাফের আক্ষেপ করে বলবে ইয়া কিন্তু তোরা বা আফসুস যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে বেঁচে যেতাম জাহান নাম থেকে কিন্তু এই ইতর প্রাণীগুলো মাটিতে পরিণত হওয়ার আগে তাদের সকল পাওনা বুঝিয়ে দেবেন আল্লাহ সাহত আর এই পাওনার একটি বড় বিষয় হল হয়তো গৃহপালিত ছিল যে কোনোভাবে সমাজের অংশ ছিল পরিবেশের অংশ ছিল পরিবারের সাথে জড়িত ছিল কিন্তু মানুষ তাকে আঘাত করেছে অত্যাচার করেছে খাবার দেয় নাই যদি অন্যায় ভাবে কঠোর হয়ে থাকে সিং দিয়ে আঘাত করে থাকে পা দিয়ে লাক্তি মেরে থাকে এটারও প্রতিশোধ ওরা সবাই পাবে একজন আরেকজন থেকে সুতরাং বন্ধু কঠোর হবেন নিজের জন্যেই উল্টু এর সমস্যা বন্ধনে সবাই পরস্পর ভাই ভাই হয়ে যেতে কবিতা সুন্দর করে বলেছে প্রীতি ও প্রেমের পূর্ণ বাদনে সবে মিলি পরস্পরে তাহলে বেহেস্ত এসে দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে হতে পারে ঘরটা কুরের ঘর ঘরটা ভাঙ্গা কিন্তু প্রেম প্রীতি আর ভালোবাসার বন্ধন যদি থাকে জান্নে ঘর সুতরাং কবির কবিতা আমাদের স্মরণ রাখা উচিত প্রীতি ও প্রেমের পূর্ণ বাদনে সবে মিলি পরস্পরে জান্নাত এসে দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে আসুন না আমাদেরই কুরেঘরটা কেউ আর ভালোবাসা পরস্পর প্রেম প্রীতি আর সৌহার্দ্য দিয়ে আমাদের সকলকে তো সালাম This Ramadan, for the first time ever, Dr. Zakir Naik goes live from Malaysia for a series of short talks and open question and answer sessions on all four channels of the Peace TV network and on Facebook, YouTube, Instagram and Twitter twice a week for one and a half hours each. Gain Islamic knowledge, clear your doubts and make the most of this blessed month with Dr. Zakir Naik. Send your questions for Dr. Zakir in brief via WhatsApp text message too. six12695 three895 along with your name city and country of residence join us every Saturday and Tuesday this Ramadan at 1230 p.m Saudi time and 3 pm India time don't miss out on the action Follow us on www.peacetv.tv, Facebook slash YouTube slash Channel, Instagram slash Personal, Twitter slash Dr Zakir Personal, Peace TV Network, a solution for humanity. বাংলা মানবতা সমাধান You know, we've heard you so much before and you know we've done a very extensive interview with our uh, editor and so we are uh, familiar with Dr. Zakir Nayak, so... I'm also familiar with Indian Express that amongst various press that is there, the one who have not put me out of contact, one of the few press in Indian Express. On the one hand, you have these Western so-called liberal, uh, you know, opponents of yours, critiques of yours. Uh, on the other hand, you know, there are uh, Islamic groups in India itself, who have taken offense to some of the things you said. They say you're dividing Muslims, you're not unifying Muslims. They say you're a Zionist, uh, you know, promoter. Uh, some, you know, that the Diobandis and the Barelvis have their problems. Controversy doesn't seem to uh, avoid you. As I told you, anyone who famous, tell me one famous personality in the world, who does not have any controversy. One, only one give me. Give me example. Give me one example. ...of a very famous person, not a person who got just a prize who has a large following, who has the large following, who did not have a controversy. But what, what, after, what still explains your popularity despite all this? Uh, because the reason is that these people, I know, there is not a single talk of mine which ever divides the Muslims. Now because, the reason I'll tell you why, I tell all Muslims should come together. And I quote the Quran, also in Imran chapter 3, verse 103, which says, Hold to the rope of Allah strongly and be not divided. So I tell all the Muslims, you forget your sects. We should not be divided. But come together on the basis of Quran. Now when I say this, everyone who has the groups, the are